শ্রোতা আমরা ইতিপূর্বে রসুল আক্রমশ সংক্ষিপ্ত জীবনী টুইট আকারে উপস্থাপন করার চেষ্টা করেছি তিনি এই টুইট বার্তাগুলো তার টুইটারে পাঠান যেটা ইনশাল ধারাবাহিক আমরা টুইট গুলার অনুবাদ করতে চেষ্টা করছি হম সর্বমোট টুইট হবে দুই তার মধ্যে এরপর আল্লাহ হাজুল শাহন প্রকাশ্য দাওয়াত দেওয়ার আপনার জন্য আদেশ করেন সুর আকরমসুল্লাহ আসালামকে এবং এই মর্মে আল্লাহ হাজুল আয়ত নাজিল করেন আল্লাহ হাজুল শাহনু বলেন যে হেরসুল আপনাকে যা আদেশ করা হয় সেটা আপনি প্রকাশ্য ভাবে মানুষকে বলবেন এবং আপনি মসিকদের থেকে আপনার মুখ ফিরিয়ে নেবেন মানে মুসিকদেরকে নিয়ে আপনি ঝামেলায় পড়তে যাবেন না पक्ष प्रेरित रसुलानवतार्ज प्रथम कुराइल वंशे लोकर जी अपने प्रतिक्रिया देखिए रसुलर दावत चाली से आबू तालबर मे दी कार्यक्रम के, के बंद कर देवर भारेध कर दीबेंदी का মন্দ হয়ে যাবে এই চেষ্টাটুকু কিন্তু কাজে আসেনি কারণে তারা আকর ইসলামের সাথে কিছু আলোচনা করেন এবং আলোচনার ক্ষেত্রে রসুল আকরমসাহের ওই আলোচনা করতে যখন গেলেন তখন রসুল আকর ইসলাম তার উপর কোরআন পড়েন তাকে কিছু কোরআন তখন এবং সে চলে যায় কোরেশ বংশের কাছে এবং কুরেশদেরকে তিনি উপদেশ দেন যে আল্লাহ রসুলের আপনার অনুসরণ করার জন্য এবং তাকে সুযোগ দেওয়ার জন্য আরবদের মধ্যে যেন তিনি দাওয়াতি কাজ করতে পারেন তখনাই বংশের লোকরা প্রত্যাখ্যান করে আখ্যায়িত করেন কারণ তার সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন সে যে অভিভূত হয়ে গেল এটাকে সে জাদু হিসেবে আখ্যায়িত করে রসুল আকরান বলতে শুরু করেন যে তিনি হলেন জাদুগর যে আমাকে আপনারা ছেড়ে ছেড়ে দিন যাকে আমি একাকি সৃষ্টি করেছি তার সাথে যে আমি আর সে বুঝবো যে সময়ের মধ্যে মহিরা রসইল আকরানের সাথে আলোচনা করে তার দাওয়াতিভিশনকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছিলেন ইতিমধ্যে আবদুল্লাহ মিনি অন্ধ সাহেব ছিলেন তিনি ইসলাম গ্রহণ করেন এবং তিনি পরবর্তীতে তিনি যা বলতে চেয়েছিলেন শেখ মুসা তিনি বলতেছিলেন যে কুরাইশদের দাওয়াতি মিশনকে রসুল আক্রমণ বন্ধ করে দেওয়ার জন্য কুরাইশের অনেকগুলো আপনার অবলম্বন ছিল অনেকগুলো তারা গ্রহণ করেছে তার মধ্যে একটা আছে যে কোরআনের বিরুদ্ধে সন্দেহকে উপস্থাপন করা যে কোরআনের বিরুদ্ধে যেন আহ মানুষকে সন্দেহান করা যায় সেই চাষটা দ্বিতীয় নম্বর হচ্ছে কোরআনের বিরোধিতা করা হ্যাঁ তৃতীয় নম্বর হচ্ছে মানে কিছু যেন রসুল আকরমুলাম দাওয়াতি গাছ বন্ধ করে দেন সেগুলো লোভে পড়ি এই তিনটা পদ্ধতি আপনার তারপরে কুরাইশরা দাওয়াতি মিশনকে বন্ধ করে দেওয়ার জন্য এই পদ্ধতি অবলম্বন করে এরপর কুরাইশ এত করে তারা কোন লাভবান হয়নি রসইল আকরাম কি দাওয়াতি মিশন বন্ধ করেননি তখন কুরাইশরা নতুন আরেকটি পদ্ধতি গ্রহণ করে সেটা হচ্ছে কঠিন পদ্ধতি যেটা মুসলমানদের জন্য খুবই কঠিন হয়ে যায় সেটা হচ্ছে যে যারা মুসলমান হয় তাদেরকে শাস্তি দেওয়া শুরু করলো তারা এবং কেন নির্যাতন করতে পারেনি কারণ আল্লাহ রসুলকে আল্লাহ আবু তালাবের মাধ্যমে হ্যাঁ আপনার তার রক্ষণাবেক্ষণে রাখার কারণে মানুষ তার উপর আক্রমণ করতে পারেনি এরপরে উপর বিশেষ করে যাদেরকে শাস্তি দেওয়া হতো তাদের উপর শাস্তির আপনার স্টিম লোলার আরো শক্ত হয়ে যায় বিশেষ করে যিনি সবচাইতে এই পর্যায়ে বেশি শাস্তির সম্মুখীন হয়েছেন তার নাম হচ্ছে এই সময়ের মধ্যে যারা শাস্তির সম্মুখীন হয়েছেন তিনি হচ্ছেন খাব্বা বেবনুল আরত আবু বকর রদি একটা কর্ম ছিল তখন বিশেষ একটি কর্ম তিনি দেখিয়েছেন সেটা হচ্ছে কি যে তিনি আপনার যত গুলাম সাহাবি ছিল তাদেরকে তিনি ক্রয় করতেন এবং স্বাধীন করে দিতেন যাদেরকে তিনিাল ছিলেন হ্যাঁ হজরত আবুকরের আপনার কিনে স্বাধীন করা গোলামদের মধ্যে একজন চোদ্দ নম্বর মধ্যে আপনার সাহেব বলতেছিলেন যে কুরাই যারা ইমান আন্তর সুর আক্রান্তর তাদেরকে কষ্ট দেওয়ার ক্ষেত্রে তারা কষ্ট দেওয়াটা চালিয়ে গেছে তারা বন্ধ করে এবং আকার ধারণ করেছে তখন রসুল আকরামসুল ইসলাম ইথুপিয়ার দিকে প্রথম হিজরতির অনুমতি দিয়ে দেন যে তোমরা হিজরত করে চলে যেতে পারো ইথুপিয়ার দিকে যে সেখানে গেলে নিরাপদে থাকতে পারবে তখন এই অনুমতি পেয়ে একদল जरत मध्य अंश ग्रहण करें तरह मध्य विशेष उल्लेख्य हम हजरत उम्मान आफान रद्ला এবং তার দ্বিতীয় মেয়ে তাকে নিয়ে করেন তখন তাদের এই গ্রুপের মানে পনেরো জনের যে গ্রুপ নিয়ে হিজরত হয়েছিল প্রথম এটার গ্রুপ লিডার ছিলেন আপনার ওসমান রাহু আর ইতিমধ্যে আপনার পৌঁছেন তখন তিনি নিজে সিজদা করেন এবং হঠাৎ করে মুর্শিকরাও আশেপাশে যারা মুর্শিক ছিল তারাও রসুলের সাথে সেজা করে ফেললো কারণ যে আয়াতগুলো তিনি পড়েছেন সে আয়তের একটা ভারিক কি ভাব ছিল खबर विकृत आकार प्रथम बार इथोपियार दिखा हिजरत कर गलन तरफ बिकृत भाव पहुंचे तरफ से पहुंचे हम्म এইভাবে যে মুকা দ্বারা সবাই মুসলমান হয়ে গেছে তখন ওই পনেরো জনের কেউ কেউ আবার যে হামজা এবং আব্দুল মুত আল্লাহু এ পর্যায়ে ইসলাম গ্রহণ করেন এবং তারপরই ইসলাম গ্রহণ করেন হজরতুল হত্তা রাদি আল্লাহু তাহলে এই যে দুইজন বিশেষ বিশেষ ব্যক্তি এবং তারা কায়িক ভাবে খুবই শক্তিশালী ছিলেন হজরত হামজা এবং সাহসী ছিলেন এবং হজরত মোহাম্মদ ইনুমা এই দুইজন যখন ইসলাম গ্রহণ করেন আমরা যারা সইয়াখিদার দাওয়াতি কাজ করি তার এরকম গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে আপনি যদি বুঝিয়ে নিজেদের সাথে নিতে পারেন তাইলে আমাদের দাওয়াতি মিশনটা শক্তিশালী হবে তারপরে আপনার একটা কথা স্মরণ করিয়ে দিতে হয় যে হজরত ইসলামের ব্যাপারে অনেক কিন্তু কাহিনী পাওয়া যায় সেটার কোনো বিশুদ্ধতা নেই সেটা প্রমাণিত নয় বিশেষ করে তার প্রসিদ্ধ কথা যে তিনি তার বোনকে রক্তাক্ত করে দিয়েছিলেন হ্যাঁ এই ঘটনাটা কিন্তু সাত তিনি উল্লেখ করেন কিন্তু এটার কোনো আপনার সনদ নেই বর্ণন ধারা কোনো নেই আর সনদ ছাড়া সরিয়ে কোনো কথা গ্রহণযোগ্য নয় হম আরেকটি আছে কোর যখনলো যে এই সমস্ত আগের যে পদ্ধতি গুলা দাওয়াতকে প্রতিরোধ করার জন্য আপনার গ্রহণ করেছিল এগুলো কোনো কাজে আসছে না তখন তারা নতুন আরেকটি পদ্ধতি আবিষ্কার করলো হুম সেটা হচ্ছে যে রসুল আকরমকে কয়েকটি আপনার প্রস্তাব করেছিলেন এগুলো হচ্ছে আকর্ষণীয় প্রস্তাব যেন এই প্রস্তাবের মাধ্যমে রসুল আকরাম স্লামকে গায়ল করা যায় এক নম্বর তারা প্রস্তাব করেছিল যে আপনাকে সবচেয়ে বড় সম্পদ সারি করে দিব তারপর এবং আপনি আবদ্ধ যদি আকর্ষণীয় প্রস্তাব সেটা দসুলের উপর উপস্থাপন করা হয়েছে রসুলের দাওয়াতি মিশনকে বদ্যস্ত করার জন্য তিনি যেন মিশন থেকে লোভে আপনার ফিরে যান কিন্তু কাজ হয়নি কুরাইশ বংশের লোকেরা পরে উদ্ভায় আপনি রবি আকে পাঠিয়েছেন এই যে উপস্থাপনা আপনার করা হয়েছিল তিনটি প্রস্তাব দেওয়া হয়েছিল এটার ব্যাপারে সাথে আলোচনা করার জন্য যে তিনি কি এগুলোর গ্রহণ করতে রাজি তো এই ব্যাপারে আলোচনা করার জন্য কোরআ কাকে চয়ন করেছিলেন উদ্বাই রবি আকে তখন রসুল আকাল্লাহ আসলাম প্রকাশ্য পাবে বললেন যে এগুলোর কোনোটি আমি গ্রহণ করতে পারি না হ্যাঁ আজও না কালো না কোশ্চিন কালো সেটা হতে পারে না তখন কোরআশ বংশের লোকেরা এই প্রচেষ্টার পরে তারা আরো ফটকারী হয়ে গেল এবং রসুল আকরমের কাছ থেকে তারা মজেজা আপনার দেখানোর করলো যে আপনি যদি হয়ে থাকেন কিছু দেখাতে হবে তখন তারা প্রস্তাব করেন যে মুকার কাফেররা যে ফেরস্তা আমাদেরকে দেখাতে হবে যে ফেরস্তা আমরা দেখব এবং আপনি এই মুক্কা এলাকার মধ্যে নদী প্রবাহিত করে দিতে হবে কারণ এখানে পানির সংকট এই মজেজা গুলো আপনাকে দেখাতে হবে ইত্যাদি ইত্যাদি আরো অনেকগুলো প্রস্তাব করেছে এগুলো আছে কর্মকাণ্ড কর্মকাণ্ডকে প্রতিরোধ করার হ্যাঁ আপনার মিশন এরপর ইনশাল্লাহ আমরা চতুর্থ পর্বে আরো পাঁচটা টুইট বলবো এই পর্বে আমরা এখানে শেষ করছি ওয়াসালিন